السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونستعين ونستغفر ونصلي على رسوله الكريم أما بعد شمانيت وشرب الشربي ستبير دار شخص روتا أمرا دهرابهيك بحابي سيام أبام رمضان اي بركطمة ايكتي ماش وعمل لنك آج پروشنگي آلوچونا كورچه لام أمرا ايكانا چاجونا چ آمي پوريچالاو خشاب ايكانا پوريچالنا আর ডান পাশে আছেন শেখ আব্দ তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার বামে আছেন মদিনা ইউনিভার্সিটির শেখ শহীদ বামে আছেন শেখ আমানুল্লাহ মাদানি। আলোচনা চলছিল আমাদের গত সেশনে আদা প্রসঙ্গে সেখানে অনেক কারিমের যে আয়াত রয়েছে পুলু ওসরাবু হাত্তাইয়াতাবাই জানালকুল খায়তুল। আকাশে একটা রেখা দেখা যায় আর একটা কৃষ্ণ রেখা রেখা যেটা পাশে হয়ে থাকে আর কৃষ্ণ রেখা যেটা লম্বার দিক থেকে হয়ে থাকে প্রথমে একটা কৃষ্ণ রেখা আকাশে দেখা যায় তো ওই রেখাও খাওয়া চলবে কাজে বলা হয় তখন খাওয়া থাকবে। এবং শুভ্র রেখা যেটাকে সবাই সাদেক বলা হয় ওই রেখাটা প্রকাশ হয়ে গেলে স্পষ্ট হয়ে গেলে তখন খাবার বন্ধ হয়ে যাবে যেটাকে আল্লাপাক আবিয়ত মেল খৈতুল আস এখানে সুতা না এটা হলো শুভ্ররেখা আর কৃষ্ণ রেখা কালো রেখা এবং সাদা রেখা এটা একটা দৃষ্টান্ত বটে যে হাদিসের আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে কোরআনের আয়াত যে হাদিস দিয়ে ব্যাখ্যা হবে এটা একটা দৃষ্টান্ত এখানে আরেকটা জিনিস আমাদের শিখার বিষয় রয়েছে মূলত আয়াত সম্পূর্ণটা একত্রে নাজিল হয়নি কুলু অব হাতা বাইয়া লাকুমুল খাইচুল আবাল খাইতুল আসওয়াদ এই পর্যন্ত প্রথমে যখন নাজিল হয় যার ফলে সাহাবাহামগন খায়ত আবিয়াদ সাদা রাখা আর কালো রাখা বুঝলেন না কেউ মনে করলেন হতে পারে সুতা বা ইত্যাদি বিভিন্ন বরং আল্লাহ রাসুল আসলাম বললেন যে তোমার বালিশের নিচে এই বিশাল আসমানি এই অংশটুকু অবতীর্ণ হওয়াতে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এখানে জিনিস জানার রয়েছে থেকে যখন আমরা কোথাও দলিল ব্যবহার করতে চাইব একটি অংশ নিয়ে দলিল যদি ব্যবহার করতে চাই তাহলে এটি ভুল হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এজন্য সম্পূর্ণটা দেখা উচিত বরং আহলি সুন্ন যেটা নিয়ম তার নিয়ম করোনান মাজিদের কোন আয়াত দিয়ে সহজে ফটোয়া দেওয়া ঠিক নয় গ্রহণ করতে চাইবেন কালো রেখা যেটাকে কাজে বলি তাহার যেটা সাদা রেখা যেটাকে আমরা অন্ধকারি করতে হবে অত্যন্ত বরকত রয়েছে কেউ যদি মনে করেন সেহারি না করে শ্রম পালন করবেন বুজুরগি হবে এটা ভুল হবে কেউ যদি মনে করেন খেলাপ হবে যেটা আল্লাহনবী যেখানে যেটা শূন্য হিসেবে বলেছেন সেটা সহজ যত হবে সুন্দর হবে সেটার মধ্যে বরকত সেটার মধ্যে বুজুর্গই রয়েছে ডক্টর সাহেব একটু বিষয় মানে একটু বিষয় আমাদের ক্লিয়ার হলে ভালো হয় আমরা অনেক সময় আবার মনে করি যে সাহারি খাওয়া মানে সেই সময় অনেক কিছু আয়োজন করে পেট ভরে খেতে হবে এটাই তাহলে খাওয়া। আসলে কিন্তু তা যায় না বরং সেই সময় যদি আমি এক গ্লাস পানিও খেতে পারি নিয়োগ এটাও আমার জন্য এক কাপ যদি দুধও খেতে পারি দু তিনটি খেজুরও যদি আমি খাইতে খাওয়ার সুযোগ পাই এটাই আমার সাহারির জন্য যথেষ্ট সেই পেট ভরে যে অনেক খেতে হবে এটা কিন্তু কোনো আসলে শাহরির বৈশিষ্ট্য নয় আকাশে মেঘ আর আবহাওয়া ভালো না থাকার কারণে পরিষ্কার বুঝতে পারছেন না যে ফসা হচ্ছে অথবা সেখানে আজানও শোনা যায় না এমন পরিবেশে তাহলে উনি যদি মনে করেন যে এখনো হয়তো সময় হয় নাই এই অবস্থায় যদি খেয়ে নেন তার জানা যেমন কেবলার কথা আমরা বলতে পারি কেবলার বিষয়টা যেমন যে এমন জায়গায় গেছে কেবলা চিনে না বুঝতেও পারছে না কাউকে জিজ্ঞাসা করে নিবে এমন লোক নেই তাহলে সে নিজে চিন্তা করে দিকেই তার একটু বেশি মনে হয় যে চলাচ শুরু করবে খাস দোয়া অবগতিতে আমাদের নেই দোয়া এমন একটা জিনিস আল্লাহ নবীর পক্ষে কতগুলো স্থানের সাথে এবং আমাদের সাথে যদি নির্দিষ্ট হয় সেটা আসুর থাকতে হবে আল্লাহ নবীর পক্ষে থাকতে হবে দর্শক শ্রোতাকে সাথে সাথে দোয়া দোয়াগুলো সেগুলা কিন্তু আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহর পক্ষতে থেকে হতে হবে অন্যান্য সময় কিন্তু আপনারা যে কোনো দোয়া করতে পারবেন এখানে এরকম স্থানে যাবে না আচ্ছা তো ভাই প্রশ্ন করেছিলাম সেটা অন্যদিকে রাত্র যখন সূর্য অস্ত যাবে আর সূর্য যখন অস্ত চলে যাবে তখন সঙ্গে সঙ্গে আমরা ইফতার করব কার্বিকাইড করেছেন ইফতার কে যদি দিন পর্যন্ত তারা দ্রুত করবে সূর্যাস্ত যাওয়ার পর পর সঙ্গে তারা করবে তারা খায়ের মধ্যে থাকবে ইফতারের বিলম্বিত করা এটা ঠিক নয় তা ইফতার করে আর তার না ইফতারের একেবারে সম্পূর্ণ খাবার দাবার ইফতারের সঙ্গে শেষ করে তারপরে নামাজ নামাজও যেহেতু রক্ত উড়ার মধ্যে পড়ার হুকুম আছে সেই হিসাবে খেজুর দিয়ে পানি দিয়ে ইফতারি করে তারপরে মাগ্রীবের নামাজ একরাকা হাদিস আছে যেটা اذا اقبل الليل من هنا وعذبرت النهار من هنا فقد افتراس فقد افتراس তাই না না যেটা আমাদের ইউসুফ সাহেব বললেন যে জাজুল লাখাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস তিনি তুলে ধরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই উম্মত ততদিন কল্যানের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে সূর্য অস্ত যাওয়ার পরে আর দেরি করার নেই বরং অন্য আরেক হাদিসে এসেছে যে ইয়াহুদের একটা বৈশিষ্ট্য হলে দেরি করে এফতার করা আমরা তার বিরোধিতা করে আর এফতার দেরিতে করা এটা হলো ইয়ুদ একটা বৈশিষ্ট্য তাই আল্লাহ রাসুল সালি সাল্লাম এক্ষেত্রে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমরা আলোচনা করছিলাম ওখানে মানে তাড়াতাড়ি করলো এর অর্থ সঠিক সময়ে সঠিক সমাবে তো একটাতে বললেন যে আমার পর্যন্ত পর্যন্ত থাকবে যতদিন হুম্মতদিন তাড়াতাড়ি করলো আর একটা তিনি বললেন যে দেরি করে এফতার করা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য দুইটা হাদিসের সমন্বয়ে আমাদেরকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করতে হবে প্রাণপণে সম্ভবপর सूर्य डुबारे जन इतर्कार्जर विज्ञापन इश्तेहार बी पुस्तक जगह मैंने समन्त दर्शक मंडल सतर्कता मूलकते एक मिनट देरी करते आलामेर पक्ष गुरुतपूर्ण सुन्नाथ खिलाफ कर উল্টা করা আমরা হাদিসের ভিত্তিতে ঠিক এইভাবে ইফতার করতে আমরা আল্লাহর রহমত বেশি পাবো আমরা এখানে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে রাতের কি দংশ আসবে রাতের কিছু অংশ পার হওয়ার পর ইফতার করতে হবে ও দলিল দিচ্ছে ওইভাবে কোন সমে ধোয়া লাগে তো ওখানে ইলাল্লা রাতের কিছু অংশ সহ ধীতে হবে আল্লাহ রসুল সালামকে আল্লাহ রাবুল আলম বলছেন লিটুবাই ইনালিনে মানুষ জিলা অতএব এই কোরআনের বর্ণনাগুলি আল্লাহ রাসুল সালামের কাছ থেকেই নেব আর আল্লাহ স্পষ্ট সালামে বর্ণনা করে দিয়েছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এফতার করতে হবে দেরি করাটা মানুষের অতএব আমরা রাতের আর কোন অবকাশ এখানে নেই আমরা যা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কুসংস্কার মুক্ত থাকতে হবে আমাদের আল্লাহ নবী কোরআনের আয়তের যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন আমাদেরকে সেটার উপর থাকতে হবে তার একটি দোয়া হচ্ছে আমরা যেটা আগে থেকেই বলে আসি আল্লাহ সোমতো আলা ইসকে আফতারত এই দুয়ার বর্ণনা সূত্রে একজন রাবি বল আছেন এই জন্য আলবানি রাহেমাহুল্লা হাদিসটিকে তার তদন্তে উল্লেখ করেছেন আরেকটি আফতারা তারপরে উনি এই দোয়াটাই নিয়ে এসেছেন যেটাকে আমরা পানি পান করার পরে কিছু খাওয়ার পরে নিয়ে গেছি সেটা হচ্ছে রাহাব সাবাত ইনশা আল্লাহ আমরা এই দোয়াটা এই দুয়ার সারমর্মের দিকে লক্ষ্য করে খাওয়ার পরে নিয়ে গেছি যখন পানি পান করছি খাচ্ছি তখন আমরা একটু তৃপ্তি লাভ করছি আর হাদিসের দোয়া তো কিছু এরূপি বলছে কিন্তু মূলত এই দোয়াটাই হচ্ছে এফতারের যেহেতু আল্লাহ মাল্লা কাসন্ত ও কাফতার তো দুয়াটি সহি সূত্রে প্রমাণিত নয় কাজেই আমাদের জন্য এটাই সুন্দর হবে যে প্রত্যেকটা খাদ্যের জন্য বিসমিল্লা गड़गड़ा कर नाके पानी बना पानी ढुकेम माना क्योंकि क्षेत्र माना निषेध कर মেস্ক হবে দাঁত মেজে ফলাইলে মুখের কমে যায় ইত্যাদি ইত্যাদি সম্মানিত দর্শক শ্রোতা একটি ইনশা আল্লাহ আমরা প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো সালাম আলাইকুম ও ওবার সম্মানিত পিস সারা পৃথিবীর দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে সিয়াম এবং রমদান প্রসঙ্গে আমেল তো দেখা তো জাননা আমাকে একটা আমলের কথা বলেন যখন আমি আমলটা করব তখন আমি জানাতে যেতে পারবো আমলের বিনিময়ে তখন আল্লাহ রসুল বললেন আলাইকে বিশ্রাম तुम श्यम पालन करो एबादत जगते श्यम दृष्टान दिए अल्लाह के तुष्ट करा जाए सलाबाद के बसि डाक जाए सला के बसि डु संतुष्ट कर सब चेहरे बड़ माध्यम हम श्यम क्यों श्याम सब चेल्लर का बस प्रिय अथचान पर सब चाहे गुरुत्वपूर्ण एबदत हल सलाद गुरुपूर्ण दिख हल आल्लाब आलमी सब चेय ओ क्या पूर्ण भाव आल्ला एकत्र छूटे उठे एवं मुक्त है तो देखा जाए सलाद आदाय करते मानुषर के लिप्त है মানুষ সালাতে দাঁড়ায় দাঁড়ায় সলাপটাকে খুব সুন্দর ভাবে রুকু সে করে কেন মানুষ যেন মনে করে যে এ খুব নামাজি এবং ভালো সুন্দরভাবে শের লিপ্ত হয় অপরপক্ষে সিয়াম এটা এমন একটি আবাদত যেটি আসলে এটা অন্যান্য আবাদতের তুলনায় শেরক মুক্ত হয় এবং আল্লাহ রবাহ আলমিনের তহিদ বা একত্রবাদ শুধু খালেজ আল্লাহর জন্যই সম্পাদন হওয়ার দিক থেকেও এই জিনিসটা খুবই আকলাম খাওয়াত সালাতের জন্য পানি থেকে দূরে থাকতে হয় না এবং শাহওয় থেকে ওই মুহূর্তের জন্য আল্লাহ রসুল বললেন যে সব ফেয়ানি অবলকে আমার সুপারিশ কবুল করো একে তুমি মাফ করো জানো তাহলে বোঝা যাচ্ছে যে অন্যাদতের একটা আলাদা বৈশিষ্ট্য আছে খাওয়া পান করা এতদিকে সাথে নিয়ে বৈশিষ্ট্যকে সাথে নে আমাদের এই সাউন্ডটা পালন হয়। এ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইল্লা সাইমুন। যে জান্নাতের দরওয়াজা ভিতরে একটি দরওয়াজা কারণ জানাতে অনেকগুলো দরওয়াজা আছে রাহান তো এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মিন তাদের উপর যেহেতু রোজা ফরজ কাজ ফরজ রোজা রাখার ক্ষেত্রে রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান তাহলে যদি বলতে আমরা যদি বুঝি যে সবাইকে এর থেকে এটা বোঝা যাচ্ছে যে রমজানের বৃহসত্ত্ব যারা অর্জন রোজার বৃহসত্ত্ব যারা অর্জন করেছেন অর্থাৎ রমজান রোজার পাশাপাশি সোমবারে বৃহস্পতিবারে যেরকম চলেছে রোজা বেশি রেখে রোজার ভিতরে একটা বিশেষত্ব অর্জন করেছেন আল্লাহ সম্মানিত করে বাবুর রাইয়ান দিয়ে আমরা আল্লাহ পরবর্তী বাবুর দিয়ে প্রবেশ করে বলা যেতে পারে আমরা বললাম যে অনেক দরজা আসলে বিষয়টি জান্নাতের আটটি দরজা এভাবে এসেছে যে রায়ন দরজাটা রয়েছে যখন সাম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করা হবে অন্য বোখারি মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে আটটা জান্নাতের বিভিন্ন দিয়ে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে মানুষ কিন্তু হজ পালনকারী ওই দরজা দিয়ে ঢুকে গেলে আর কেউ ঢুকতে পাবে না যেমনটা স্যামের ব্যাপারে বলেছেন শুধুমাত্র স্যামের ব্যাপারেই বলেছেন শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলেখা হচ্ছে অনেক কিছু খোঁয়া থাকে শ্রম এমন একটা জিনিস বহু কিছু মানে বিরোধ থাকা বহু কিছুতে বিরোধ থাকতে হয় কাজে আল্লাহানও ওই ধরনের রেখেছেন একটা নিরঙ্কুশ ভাবে ইনশাআল্লা সম্ভাবনা নাই মানে যারা শ্রম পালন করে তারা আল্লাহর জন্যই করে সাধারণত ফজ লোক দেখানোর জন্য করা যেতে পারে হাজি সাহা কিন্তু শ্রম এখানে এই বিষয়টাই বেশি ফুটে উঠে আল্লাহর আল্লাহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা কোনো অবস্থায় ত্যাগ করবেন সম্পর্কে বা যেগুলি সম্পর্কে তার মধ্যে এটা শুরুই হবে সাহারি খাওয়ার মাধ্যমে তো সাহারি খাওয়া এটি একটি হল সিয়ামের গুরুত্বপূর্ণ বিষয় এটি কোনো ফরজ ওয়াজিব নয় তবে আল্লা রসুল সাল সাল্লাম তিনি বলছেন তাসি সাহু তোমরা সাহারি খাও সাহারি খেয়ে রোজা শুরু করো কারণ এর মধ্যে রয়েছে হরফত রয়েছে আল্লাহ রসুল বলছেন যে তসাহারু ওফু তোমরা সাহারি খাও এবং ইয়াহুদিদের বিরোধিতা করো কারণ তাদের স্বভাব হলো সাহারি না খেয়ে রোজা রাখা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ থেকে আমরা একটা সন্ন্যত পাচ্ছি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 বা এ কারণে যদি অবস্থায় সে রোজার জন্য নিয়ত বলে নিয়তটাই হলো মনের কাজ যেমন ভালোবাসাটা মনের কাজ এবং কেউ যদি মুখে মুখে ভালোবাসা হলো না ভালোবাসাটা হলো মনের ব্যাপার নিয়ত তাহলে মনের ব্যাপার মনের সংকল্প রমাদাম যখন ঢুকে গেল তখন ৩০টা। সিয়াম মানে একমাস করে নিলে পালন পারলো যদি অসুবিধা নেই ইনশাল্লাহ আমি এখন জানতে চাবোরা কখন বলতে আলোচনা এসে গেছে ওখানে বেশ কিছু সহ হাদিসে দেখা যাচ্ছে যে সাহাবিগুন সাহারি খাওয়ার পরে মাসজিদে পৌঁছে দৈরেকাত সলাত আদায় করেছেন এরপরে ফর সলাতে সময় হয়ে গেছে কোনো হাদিসে দেখা গেছে যে সাহাবিগুন বলছেন যে আমাদের সাহারি থেকে নিয়ে সলাদ শুরু হওয়া পর্যন্ত পঞ্চাশ থেকে সাড়েটা এত পড়ার একটা সময় অনুমান করা যায় আর কোনো কোনো সময় দেখা গেছে বেশ কিছু হাদিস এভাবে এসেছে যে সাহাবিগুন ওই রাতের সলাদ আদায় মসজিদে করেছেন এরপরে বাসায় এসে বাড়িতে যারা আছে তাদেরকে বলছেন যে তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো ফজর হয়ে গেল আজানের সময় হয়ে আসছে তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো এই একাধিক হাদিসের সার্বমন থেকে অনুমান করা যায় যে ঠিক সাহারি থেকে নিয়ে সলাদ শুরু হওয়ার ব্যবধান উম আট মিনিট एरिक में अनुमान भित्र दर्शक श्रोता धारावाहिक आलोचन आरोप समय सामने कथा बार चेष्टा करहमतुल्ला व